আমাদের তাফসির আজকে শুরু হবে সুরা আলী নম্বর এখানে কম ল আমরা জানি যে আহলে কিতাব সংক্রান্ত আলোচনা চলছে এখনো তাদের সঙ্গে আলোচনা শেষ হয়নি ফাঁকে দিয়ে আল্লাহ কয়েকটি বিষয় নিয়ে আসছেন যেগুলো তাদের সঙ্গে কিছু কথাবার্তা এখানেও আছে তার মধ্যে এই বাইক্রান্ত কথা ইননা আলী লিবি বাক্যতা প্রথম ঘর মানুষের জন্য যেটা বানানো হয়েছে সেটা ওইটা যেটা মক্কায় মোবারকা যেটা খুবই মোবারক বরকতে পরিপূর্ণ ওয়াহুদ আল্লিল আলামিন বিশ্ববাসীর জন্য হৃদায়তের কারণ যে ঘরটা প্রথমত মানুষের জন্য প্রথম ঘর এর অর্থটা কি এর তাফসিরে আলী রাজি আল্লাহ বলেছেন। আহু বলেছেন কান আতিল বিহু আউ আলা আলীবাদ দুনিয়া তো আগে অনেক ঘর বাড়ি ছিল আদম আলাইসাল্লামর কিছু যেমন হোক যে তরিকায় হোক কিছু ঘর বাড়ি ওনার ছিল কিন্তু এইখানে যে ঘরের রেফারেন্স দেওয়া হয়েছে মানুষের থাকার ঘর নয় কোন ঘর আল্লাহ তালার ইবাদতের জন্য যে ঘর তো আল্লাহ তালার ইবাদতের ঘরকে এখানে বোঝানো হয়েছে প্রথম ঘর আল্লাহর ইবাদতের জন্য আরো অনেকগুলো ঘর আছে যেমন আমাদের এই যে মাছটিতে বসে আছি এটা কি আল্লাহর ঘর নয় এটাও বায়িতুল্লাহ কোন রকম বাইতুল্লাহ এটা একটা সাধারণ বায়িতুল্লাহ যেটা সেটা হচ্ছে অসাধারণ তাও অফ করা হয় আর কোনটা নেই এমন কি মাসজিদের নবাবী অনেক মর্যাদা সত্ত্বেও মসজিদের নবাবের চতুর্দিকে তা অফ করা হবে তাও ঘর কেন্দ্রিক আল্লাহ ঘরের একটাই পৃথিবীতে এই মুসলমানের একটাই কাবা। শুধু ওইখানে দিকে মানুষের ঘরের এ বাদাতের যে ঠিকানা হবে কোন দিকে পড়তে হবে সেটার জন্য ঘরের ফাংশন আছে আমরা পৃথিবীতে যেখানে নামাজ পড়ি ওই ঘরের দিকে চেহারাটা ফিরিয়ে আমরা নামাজ পড়তে হবে এবং সেটা ফিরানো কি না এবং আপনাকে কেবলা নিশ্চিত করতেই হবে অন্যতম শর্ত নামাজ কবুল হওয়ার জন্য তো কি প্রথম ঘর যে ঘরটি আল্লাহ তালার ইবাদতের জন্য বানানো হয়েছে সেই ঘরের কথা এখানে বলা হচ্ছে আর কোন ঘরটা কোন জায়গায় বে বাক্কা আমরা তো চিনি মাক্কা কিন্তু আল্লাহ তালা বলেন বাক্কা এখন কোন বাক্কা এসেছে তাই বলে এখন অনেকে যদি করেন বাক্কা দাবা তাহলে লোকেরা কিছুই বুঝবে না আমাদের কাছে পরিচিত হয়ে আছে মাক্কা এরকম বা এই শহরের নাম আবার আলবাঈতুল আতিক পুরনো ঘর এটাও কাবা কাবাঘরে পরিচয় অলবাঈতুল হারামসিদুল হারাম বল বালাদ আমিন নিরাপত্তার শহর মক্কাকে বোঝানো হয়েছে উম্মুল করা সমস্ত জনপদের মূল সমস্ত জনপদের মা উমুল করা মক্কাকে কেন বলা হয়েছে সমস্ত জনপদের মূল বা সমস্ত জনপদের মা সমস্ত গ্রামের মা করা বহু বচন কারিয়া অর্থ হচ্ছে আর বিতে কারিয়া অর্থ গ্রাম গ্রাম মানে জনপদ মানুষের বসতি কারিয়া অর্থাৎ মানুষের বসতি যেখানে মানুষ বসবাস করে কিছু কতগুলো ঘর এক সঙ্গে থাকে আর সেটাকে আমাদের ভাষায় আমরা গ্রাম বলি এই কারিয়ার বহু বচন করা আর মক্কা হচ্ছে সমস্ত গ্রাম সমস্ত জনপদ সমস্ত বসতিগুলোর মা তার অর্থ কি বাকিগুলো কি সন্তান মা বলতে আরবিতে মূল কে বোঝায় যেমন কবিরা গুণা এবং সেটা কারণ অনেক কবিরা গুনার উৎপত্তি হয় এই উম্মুল কোরা জনপদ মা বলতে এই আয়াত যখন আসবে সেখানে তা দেখতে পাবেন ইমাম কেহির রহমতলা আলী বলেছেন এই পৃথিবী তো আগে এই মাটির পৃথিবী সৃষ্টি হওয়ার আগে মাহলুক গুলো কি ছিল কি ছিল পানি আল আল্লাহন হাই সব জিনিসকে আমি পানি থেকে সৃষ্টি করেছি অরিজিনাল ছিল পানি আকার জমিন সমস্ত মাহলুক সৃষ্টি হওয়ার আগে কি ছিল শুধু আল্লাহ তালার আড়স ছিল আর কিছু ছিল না আড়সটা কোথায় ছিল আরসের উপরে কি উপরে কিছু নাই নিচে কি আলাল আল্লাহ তালার আড়স ছিল পানির উপরে তার মানে পানি আছে আর আড়স আছে আর কিছু নেই এরপরে আল্লাহ তালা যখন সিদ্ধান্ত করলেন তিনি জমিন সৃষ্টি করবেন করেন সবগুলো কয় দিনে সৃষ্টি করতে এবং সৃষ্টি করেছে করেন কিন্তু নিচ থেকে যেভাবে চর জেগে উঠে চর জেগে উঠতে দেখছেন কোনো নদীর মধ্যেও দেখা যায় হঠাৎ করে চর জেগে উঠছে কতটুকু জেগে উঠে প্রথমে অল্পই জেগে উঠে এবার আস্তে আস্তে বড় হয় এখন বাংলাদেশের বঙ্গোপসাগরের দিকে দক্ষিণ ওই দিকে প্রায় চল্লিশ হাজার কিলোমিটার আবার লোলুপ দৃষ্টি পড়ে নিয়ে যায় আমাদের দেশ থেকে তাল নিয়ে গেছে সেটা আমাদের আমাদের অংশ আল্লাহ তালা হেফাজত করুক তো এই সাগরে থেকে এভাবে জেগে উঠে এরকম তিনি বলেন যে মক্কা শোটা সর্বপ্রথম মক্কার যে এরিয়াটা এইটা পাড়ের নিচ থেকে সর্বপ্রথম জেগে উঠে এরপরে অন্যান্যগুলো আস্তে আস্তে করে চরের মতো করে আবিষ্কার হতে থাকে উঠতে থাকে এই অন্যতম নাম হচ্ছে উমুল কড়া এরপরে আসলো মোবারক যে ঘরটা বানানো হয়েছে সেখানে সর্বপ্রথম মানুষের ইবাদতের জন্য সেটা মোবারক বরকতে পরিপূর্ণ এখানে অনেক বরকত আছে কত যে বরকত আছে আল্লাহ তালার অন্যতম বরকতের নিদর্শন হচ্ছে জমজম মা ও জমজম তামু তিন অশেফা উ সুকমিন জমদমের পানি কারো যদি কোনো খাবারের ব্যবস্থা না থাকে শুধু জমদমের পানি খায় সে বেঁচে যাবে এখানে খাদ্যের উপাদান ঢুকিয়ে দেওয়া হাজিতে বলা হয়েছে আর তাফা ও শুকন এবং রোগ ব্যাধির জন্য ঔষধের ব্যবস্থা আছে আর জমদমের পানি শেফা দুই সেফা যদি একসঙ্গে করা যায় তো আরো সেফা হয়ে যায় ইমাম কাই ইম রহমতুল্লাহ আলী বলেন যে আমি যখন মক্কা শরীফে ছিলাম দিন অসুস্থ ছিলাম তো অসুস্থতা হয়ে কোথায় ডাক্তার কবিরাজ পাবো আমি জাম জামার পানিতে সুরা ফাঁকে আর সাতবার পরে ফুঁ দিতাম আর সেই পানি খেয়ে ফেলতাম কয়েকবার এরকম করলে আল্লা তালা আমাকে সেফা দিয়ে দিতেন অনেকের অসুখ হলো তাদেরকে বললাম যে এটা করো তারও আমল করে ফায়দা পেয়ে গেল তো এইভাবে বরকত আছে জাম জামার পানিতে আরো তিনি বলেছেন মা ও জাম যে লেমা বালাহু জমজামের পানি যে নিয়তে খায় আল্লাহ তালা সেই নিয়ত কবুল করে ফেলেন যে উদ্দেশ্যে খায় যে আল্লাহ অশোক ভালো করে দেন আল্লাহ আমার এদেম বাড়িয়ে দেন আল্লাহ আমার গুনা মাফ করে দেন জমজামার পানি খাওয়া উপলক্ষে দোয়াগুলো আল্লাহ তালা কবুল করে ফেলবেন এই হল বরকত অনেক বরকত এছাড়া কত বরকত আছে এখানে গেলে আল্লাহ আল্লাহতালা অনেক বরকত দান করেন যেমন আমরা বলেছিলাম ইব্রাহিম সালামের কথা তিনি যখন ইসমাইল আল্লাহ ইসলামের সঙ্গে দেখা করতে আসুন পেলেন না তার স্ত্রীকে দেখে গেলেন প্রথম স্ত্রীকে দেখেতেও মন্তব্য করলেন যে পাল্টা এই ঘরের পাটাতন বা চৌকাট পরেরটা যখন তিনি বিয়ে শি করলেন নে মহিলা বলল যে তোমরা তোমাদের খাওয়া দাওয়া সংসার কেমন চলে বললেন যে ভালোই চলে কোনো অসুবিধা নাই খাও কি আমরা পানি খাই গোস্ত খাই মূল খাইতে ওখানে কৃষি কাজ হয় না তো বলে যে বারক আল্লাফি তো আমি মা ইকুম তোমাদের পানিতে দান আর আল্লাহাদের গোষ্ঠীর আল্লাহ বরকত দান করুক এবং সেখান থেকেই ইমাম কর্তুবিন রহমতুল্লাহ আলী সম্ভবত বলেছেন যে মক্কার যদি অরিজিনাল ওখানকার গোস্ত পাওয়া যায় খাওয়া যায় তাহলে এটা তেমন ক্ষতি করবে না বরকত আছে তার মধ্যে আর হুদাল্লিল আলম বিশ্ববাসীর জন্য হেদায়তের কারণ এটা হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ বরকত এই ঘরে যে সেখানে গেলে হেদায়ত পাওয়া যায় যারা হেদায়তে নিয়েতে যায় হেদায়তে নিয়েতে গেলে মনটা খুলে গেলে আল্লাহ কাছে ওখানে গেলে দিল নরম হয় না এরকম লক্ষ্য কমই পাওয়া যাবে কিন্তু কেউ যদি সাকাওয়াতে নফ হয়ে যায় যার কিসমতে আল্লা তালা এটা রাখেননি ওখান থেকে ঘুরে আসলে কেমন কিছু হলট না কোন পরিবর্তন নাই দিলের মধ্যে আল্লাহ বলে হুদলিন বিশ্ববাসীর এখানে গিয়ে হেদায়ত নিয়ে আসার কথা দিলটা আল্লাহ মুখী হর কথা হাজের পরে অমরার পরে আল্লাহর ঘরে জিয়ারতের পরে সেজন্য বললাম যে একজন বুদ্ধিজীবী নাকি এক লোককে নিয়ে গেছে হজ করাতে গেল ক দেখি কি দিনে আছে সেখানে দেখতে গেল হজ করলো ঘুরে এসে সে কলম দিয়ে লিখেছে ওখানে গিয়ে দেখলাম যে আল্লাহর ঘরের চতুর্দি বাইতেলা চতুর্দিকে যেভাবে কপাল পোড়া হলে কি করবেন ওখান থেকেও খালি হাতে ফেরত আসলো সারা জীবন বুদ্ধি বিক্রি করে আল্লাহর কাছে যাওয়া লাগবে একদিন কি নিয়ে যাবে आल्लाइएना तुम मकाम इब्राहिम ओ जगह आल्ला तलाकष्ट निदर्शन आने चिन्ह आने परिस्कार विषय एके बारे सूस्पष्ट भाव आल्ला तलाार घर जो घर टाजे आल्ला घर एट मानुष सिद्धान भिते तैरी घर नए যা কিছু আছে সবই যে আল্লাহ তালার সঙ্গে সম্পর্কিত খাস জিনিস এটা বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা নয় মাকাম ইব্রাহিম তার মধ্যে অন্যতম একটি হচ্ছে মকাম ইব্রাহিম আয়াতুম বা ইনাত কি কি এখানে আয়াত বা আছে যেমন এই ঘর ইব্রাহিম আল্লাহ সাল্লাম বানিয়েছেন আল্লাহ নবী ইসমাইল আল্লাহ সাল্লাম তাকে সাহায্য করেছেন সেই ঘরটা সেই জায়গাতেই আছে দুনিয়ার অনেক ঘর আরো অনেক বড় হয়েছে কত তালা উপরে গিয়েছে কিন্তু আছে যদিও হাতিম একসঙ্গে ঘরের ভিতরে ছিল এখন বাইরে আছে স্টিল ওই হাতিমের এরিয়াও দেওয়া আছে যে এই ঘর যে একজন ইব্রাহিম সালাম আল্লাহ নবী বানিয়েছেন এই জিনিসটা পৃথিবীর কোন জাতি অস্বীকার করতে পারবে না যেমন ইব্রাহিম আল্লাহামের অস্তিত্ব তার ইতিহাস ইহুদি ইহুদিন আসারা বিশ্বাস করে না করে না করে এবং তিনি এই ঘর বানিয়েছেন এটাও তারা অবিশ্বাস করে না ইটস সেলফ একটা অনেক নিদর্শন জমজমের পানি কত বড় নিদর্শন এই মরুভূমির মধ্যে একটা কূপ একটা কুয়া এর পানি কত মানুষ খায় কত মানুষ পান করে বলে নাম কি পরিমাণ মানুষ খায় আর কি পরিমাণ মানুষ দেশে বাড়িতে নিয়ে যায় আর গেল আর পানি আনলো আর খেলো কোনো দিন শুনলাম না যে জমদমের পানির একটু ক্রাইসিস হয়ে গেছে শর্টেজ হয়ে গেছে আল্লাহ আকবর মিরাকল মজে আয়া তুম পাই না পরিষ্কার নিদর্শন আল্লাহ ইতিহাস স্মরণ করিয়ে দেয় মহিষী মহিলা কত বড় ছিলেন কত বড় স্যাক্রিফাইস করেছেন তার স্যাক্রিফাইস অপরিসীম ইব্রাহিম আল্লাহ সালাম আল্লাহর ইশারায় নিয়ে গেলেন তার স্ত্রী হাজার আল্লাহ সালাতামকে সেখানে সেটেল করে দিয়ে বলে এখানে থাকো কিছু খেজুর কিছু পানি দিয়ে গেলেন চলে গেলেন পানি শেষ হয়ে গেল অল্প দু একদিনের মধ্যে তিনি চলে আসছেন আর স্ত্রী কে বেশি কিছু কথা বলতে পারছেন না বাঘ রুদ্ধ হয়ে আসছে বাঘরুদ্ধ হয়ে আসছে আল্লাহ হুকুম করেছেন রেখে দিতে হবে কিছু করার নাই কথা বলে তাকে বুঝাবেন এই সমর্থনায় হারিয়ে গেছে কারণ বুড়ো বয়সে শিশু সন্তান ইসমাইলকে পেয়েছেন এই দুধের কচি শিশুকে আল্লাহ বলতেছেন ওখানে রেখে আস মরুভূমি বালুর মধ্যে অসহায় মাকে আর ওই অসহায় শিশুকে রেখে আসো। তিনি কথা না বলে শুধু বলেন থাকো আল্লাহ বরস আমি যাই আরেকটু ফিরে তাকাতে পারলেন না ফিসান দিক থেকে তিনি দড়ে সে মাহাজের কাপড়টা টান দিয়ে ধরলেন আমরা কি কোন কষ্ট দিয়েছি শাস্তি দিচ্ছেন আমাদেরকে নাকি আল্লাহ হুকুম করেছেন এভাবে রেখে যাওয়ার জন্য আল্লাহ তালা আমাদেরকে বরবাদ করবেন না আমাদের এতটুকুন আস্তে আছে জান তাও আল্লাহ কি হিম্মত করলেন একটা নারী আর যেখানে একটি আশেপাশে যে নিশ্চয়ই আল্লাহ তালার কোন মাসনাহাত আছে কোন কিছু তিনি করতে চান তা না হলে আমার এই অবুধ শিশুকে আর আমাকে অসহায় করে আল্লাহ তালা এখানে শাস্তি দেবেন কেন এনে আমার আল্লাহ কিছু ভালো করবেন নিশ্চয়ই আমার আল্লাহ আমাদেরকে ধ্বংস করতে এখানে আনেননি তিনি যখন পানি শেষ হয়ে গেল সাফা মারলেন দৌড়াদৌড়ি করলেন নিচে উঠে যখন দেখেন না তখন দৌড়েন উপরে উঠে আবার দেখেন দিকে পানি পাওয়া যায় কিনা এই যে তিনি দড়া দৌড়ি করলেন বিস্তারিত আমরা সুরাল পাকড়াতে শুনেছি তা তাই না রিপিট করতে চাই না ওনার সেই দোড়াদ আজকে হজের অংশ হয়ে গেল শুধু এখন নয় ইব্রাহিম আলাম নিজেকে সেটা ফলো করতে হয়েছে তার স্ত্রী হজের জায়গায় তাকে দোড়াদি করতে হয়েছে এই এই মহীষী মহিলার সাতবার দোড়া হজের অংশ হয়ে গেছে ইব্রাহিম আল্লাহলামের সময় থেকেই দিনের জন্য কোরবানি আল্লাহ তালা কিভাবে কবুল করেন আল্লাহর জন্য যখন মানুষ কোরবানি করে আল্লাহ তালা এভাবেই কবল করেন আর এই ঘর যখন বানালেন ইব্রাহিম আমি বানি হয়ে যাব আমি এই ঘরের প্রতিষ্ঠাতা ফাউন্ডার হয়ে যাব কত লোক আমার কথা স্মরণ করবে চিরদিন যত লোক হজ করতে আসবে শুধু আমার কথা মনে করবে এরকম চিন্তা করেছেন কি চিন্তা করেছেন যে আল্লাহ আমাকে যে এত ভালো কাজে লাগালেন আপনি কি আমার থেকে কবুল করবেন ভালো কাজ করতে পারা আমাদের কৃতিত্ব ক্রেডিট জাহির করতে চাই আমরা ভালো কাজ আল্লাহ তালা কবুল না করলে কৃতিত্ব দেখাই লাভ হবে কিছু তিনি দোয়া করলেন রব্বা না কব্বাল মিন্ আল্লাহ আল্লাহর কাছে দোয়া করতে থাকা আপনাকে যদি আল্লাহ ভালো কাজের জন্য কবুল করেন তৌফিক দেন আমাকে যদি আল্লাহ তালা ভালো কাজের জন্য তৌফিক দেন তাহলে আমাদের কোনো ক্রেডিট নাই কৃতিত্ব নাই আমাদের প্রতি আল্লাহ তালার এহসান আছে যে তিনি আমাদেরকে মেহরবানি করে তৌফিক দিয়েছেন কিন্তু আমরা এখনো নিশ্চিত নই যে আল্লাহ তালা আমাদেরকে আশাকে আসলেই কবুল করবেন কি না একজন খাঁটি বান্ধা এরকমই চিন্তা করে এইজন্য জন্য ভালো কিছু হয়ে গেলে বড় কিছু করলে মানুষ সেলিব্রেট করতে চায় বিরাট ফাংশন করতে চায় অনেককে দিয়ে খুব করে বড় ফাংশন করে উদযাপন করতে চায় এই উদযাপনের মানসিকতা এখলাস কমিয়ে দেয় মানুষের মধ্যে শয়িং অফ নিয়ে আসে ক্রেডিট নেওয়ার কৃতিত্ব নেওয়ার পদ পজিশন পাওয়া এগুলোর দিকে মানুষকে ধাবিত করে ফেলে আল্লাহ তালাহ জন্য করতে পারাটা কত বড় নেওয়া মধ্যে তিনি কবুল করতে পারলে আমি কামিয়াব হয়ে গেলাম তিনি কবুল না করলে সব বেকার হয়ে গেল এরপরে আসলে মাকাম ইব্রাহিম অনেক সুস্পষ্ট নিদর্শন সাফা মারোয়া জমজম কাবাঘর আর একটা হচ্ছে মাকাম ইব্রাহিম যেটাকে আল্লাহ ইব্রাহিম করেছেন মাকাম ইব্রাহিম ইব্রাহিমের জায়গা এই একটা অর্থ আবার মাকাম মানি দাঁড়ানোর জায়গা যারা আরবি বুঝলেন এসমে জারফ ম কামাইয়াকুমু মাকাম যেখানে দাঁড়ায় সে জায়গার নাম হচ্ছে মাকাম আর আমাদের কত মাকাম শরীফ আছে ব্যবসায়ী মাকাম আছে তাই না মকাম বলে ওই আরবি শব্দ ইব্রাহিম মকামটা কি জিনিস ওখানে কি মকাম শরীফের ব্যবসা তিনি করছিলেন সেটার হাকিকত কি সেটার হচ্ছে এই মকাম ইব্রাহিম আই আল্লাফা আল বিনা ইস্তাহ আ আল্লাহ রাফেলছেন এখন তার হাতে নাগাল পান না যে পাথরটার উপরে দাঁড়িয়ে তিনি ওয়াল কে কমপ্লিট করেছেন তিনি বিল্ডার ছিলেন বিল্ডার হয়ে গেলেন বানিয়াল বাইত আর তার সন্তান ইসমাইল হয়ে গেলেন অ্যাসিস্ট্যান্ট আমাদের যোগালী তিনি এভাবে ওনাকে হেল্প করলেন ওনারা কমপ্লিট করলেন ওয়ালটাকে উঁচু করার জন্য হাই ফেকানি তিনি ওখানে দাঁড়াতেন ওয়াই ইউনিল হু ওয়াল আদহ ইসমাইল ইসমাইল তার হাতে পাথরের খন্ডটা ইটের মতো সাইজে তুলে দিতেন অতপর এই পাথরটা ছিল মাকামি ইব্রাহিমের যে পাথরটা এটা ওয়ালে কাবাকার ওয়ালে লাগিয়ে দেওয়া ছিলাম তো তার দেখতি দিয়ে ওইটার বাইরে দিয়ে তাওয়ারে অমর রাজি আল্লাহ তালন দেখলেন যে ওই ইব্রাহিমের কারণে তাওয়াফের ব্যাঘাত ঘটে লোকেরা ওইটা সামনে দাঁড়ায় ওইটার দিকে তাকায় এবং এটা একটা ঠিক মতো স্মুথলি মুভ করতে পারছে না তখন তিনি সেখান থেকে আখারাহু অমের আল্লাহ আনহু ফি ইমারতে হি ইরাতে শার্ক তিনি ওখান থেকে ওয়াল থেকে খুলে পূর্ব দিকে আরেকটু এনে আলাদা করে একটা জায়গায় সেখানে এটাকে রেখে দিলেন এর বাইরে তখন ওনারা তা অফ করতেন মা ইব্রাহিমের ভিতর থেকে ওই এরিয়ায় তা করলে করলেই জাগা হয়ে যেত এখন তো মাকাম ইব্রাহিমের বাইরে আরো কতদূর যাওয়া লাগে তাও জায়গা হয় এখন এখানে ওই যে পাথরটা আছে এটা অরিজিনালি ওনার সময়ের পাথরই এবং ওখানে ওনার পায়ের চিহ্ন কিছুটা ছিল কিন্তু পরবর্তী পর্যায়ে লোকেরা কি করেছে আবার এটাকে বেশি করে খোদাই করে একেবারে অনেক বড় চিহ্ন বানিয়ে ফেলেছে এখন দেখতে যেটা বোঝা যায় এটা কিন্তু নরমাল না এই চিহ্নটাকে খোদাই করে পরে এরকম করেছে কত মানুষ অনেক সময় একটু বেশি অতিরিক্ত কাজ করে আর কি এরকম কোন একটা সরকার করে ফেলেছে এ ধরণে যাই হোক এখন এই পাথরটা ওখানে থাকার কারণে এটা একটা মাকাম ইব্রাহিমটা হচ্ছে অপূর্ব নিদর্শন সেটা এখনো আছে এখন লোকেরা এই পাথর থেকে অনেকে বরকত নিতে চায় ওটাকে টাচ করে তাওয়ার সময় আর ওইটাকে দেখার জন্য তাও এর ভিতরে এত অস্থির হয়ে পড়ে আসল হচ্ছে যে ওই পাথরটা যেমন একটা ছোট পাথর ঠিকই কিন্তু পুরো এরিয়াটাই নাম দেওয়া হয়েছে মকাম ইব্রাহিম সে পাথর উপলক্ষে যখন তাও শেষ হয়ে যায় হত্যা মকাম ইব্রাহিম তোমরা মাকাম ইব্রাহিমের পেছনে সামনে রেখে পেছনের দিকে ওই জায়গাটার মধ্যে নামাজ পড়ো এই জন্য তাওফের সময় তাওয়াফ করার পরে যে দুই জায়গা নামাজ পড়তে হয় ওইখানে পড়তে পারাটা হচ্ছে সুন্নত কিন্তু যখন ভিড়ের কারণে পড়া যায় না তখন যে কোনো জায়গায় মসজিদে আদায় করে ফেললে এই দুই আদায় হয়ে যায় কিন্তু এখনও লোকেরা যেভাবে ভিড় হয় এবং রমাদ সময় ছুটির সময়ে এমনকি অন্যান্য সময়েও যেভাবে ভিড় হয় ওই মাকামি ইব্রাহিমে নামাজ পড়ার জন্য লোকেরা যেভাবে অস্থির হয়ে যায় এবং কয়েকজনে কটন করে দিয়ে বাকিদেরকে নামাজ পড়তে দেয় এই হাজার হাজার লোক তাওয়া করতে এসে ওইখানে হুমড়ি খেয়ে পড়ে এবং তাদের কষ্ট হয়ে যায় এই অবস্থায় মাকামেমে আদায় করতে এসে সবগুলো যারা সূন্যত আদায় তারা এখানে কবিরাগুনা গুণ নিয়ে ফেরত যায় কমতির কারণে উল্টা বুঝলো। তো অন্যতম চিহ্ন হচ্ছে মাকাম ইব্রাহিম তারা ইব্রাহিম আলসেন নামকে আল্লাহ তালা সেখানে জড়িত করে দিয়েছেন তার কোরবানিকে আল্লাহ তালা কবুল করেছেন এই জন্য সেটাও ওনার আরেকটি মর্যাদা আল্লাহ তালাকে দান করলেন যে কোরআন শরীফে আল্লাহকারে উল্লেখ করলেন্লা কেউ কেউ বলেছেন হারামের মকাম ইব্রাহিম মকাম ইব্রাহিম বলতে মসজিদে হারামকে বুঝানো হয়েছে এটাও অনেক মফাজের উল্লেখ করেছেন কাজেই মসজিদে হারামের যে কোনো জায়গায় নামাজ পড়লে ওই নামাজটা আদায় হয়ে যায় এরপরে আমরা আসি ওমানাহু কানা যে ব্যক্তি এই মসজিদে প্রবেশ করে একবার ঢুকি পড়ে সেই ব্যক্তি নিরাপত্তা পেয়ে গেল ওইখানে কোনো খুনি কেউ হত্যা করা যাবে না এবং তাকে অ্যারেস্ট করা যাবে না তার নিরাপত্তা আছে তা এখন কি করা যায় দুনিয়ার খুনি ডাকাত সবগুলো ওখানে গিয়ে যদি আত্মরক্ষা করে বসে থাকে তাহলে কি উপায় হবে তখন ওলামা কিরম ফতুয়া দিয়েছেন আব্বাস আল্লাহুলিয়াম যে ব্যক্তি আনা যাবে না কিন্তু ওই লোকটাকে সেখানে কেউ আশ্রয় দিবে না ইচ্ছা করে আর কেউ তাকে খাবার দেবে না কেউ তাকে পানিও দেবে না পানিও দিবে না পার্ক কেউ হেল্প করবে না তাকে তাহলে কি হবে এখন যখন সে উপাসে মরার উপক্রম হবে তখন বাইর হওয়ার চেষ্টা করলেই তাকে ধরে ফেলা যাবে ক্রিমিনালকে এই তরী ধরা যাবে কিন্তু ওটা ভিতরে ধরা যাবে না কিন্তু এটা হলো সাধারণ ক্রিমিনালের ব্যাপারে কিন্তু এমন যদি হয় যে ওইখানে কেউ অস্ত্র নিয়ে ঢুকেছে আর ওখানে মানুষ মারা শুরু করে দিয়েছে তাহলে তাকে ধরা যাবে না তাকে ধরতে হবে অন্যদের জান নিরাপত্তার জন্য তাকে ধরতে হবে এখন এবং তাকে মারতেও পারবে যদি তার তাকে না মারলে অন্য মানুষকে রক্ষা না করা যায় তাকে সেখানে মারতেও পারবে কিন্তু এক লোক বাইরে ক্রাইম করে ওখানে আশ্রয় নিয়েছে এখন সে কাউকে হত্যা করছে না তাকে ওই মুহূর্তে ওখানে হত্যা করা যাবে না ধরা যাবে না মারা যাবে না এতে হল ইমিন আব্বাস রাজিয়া আলহ আনহুমার ফতুয়া আনহুমার ফতুয়া এই যে ওখানে ঢুকলে প্রবেশ করবে তাকে আল্লাহ নিরাপত্তা দান করবেন এর মধ্যে অনেক কথা আছে যেমন অন্য আয়াতে আল্লাহ বলে হাউলিহিম তারা কি দেখেন আমাকার বাসিন্দারা কড়াইশ লোকেরা যে আমি তাদের জন্য নিরাপদ হারাম দান করেছি আতা তার পাশে লোকদেরকে নিয়ে যাওয়া হয় না ইব্রাহিম থেকে শুরু করে সব যুগেই এই ঘরের এই রক্ষা করা হয়েছে অ্যাকসেপ্ট কিছু দুঃস প্রকৃতির ক্রিমিনাল যেমন আব্রাহা এসেছিল হামলা করতে তার অবস্থা আপনারা জানেন এরপরে ইসলামের ইতিহাস পর্যায়ে কারামেতা এই জাতির কিছু অত্যন্ত গোমরাহ এবং এসেছিল এরা ছাড়া যুগে যুগে সকল যুগে আল্লাহ তালা এই ঘরের মধ্যে ওই এলাকায় এমন নিরাপত্তা দান করেছেন সেখানে কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ হতো না অন্য আয়তা আল্লাহ তালা বলেছেন সুরাহ আল করাইশের মধ্যে তাই তারা এবাদত করুক এই ঘরের যিনি রব তাকে যিনি তাদেরকে ক্ষুধা থেকে খাবার দান করেছেন এবং ভয় ভীতি থেকে নিরাপত্তা দান করেছেন এই মক্কায় কিন্তু সহজে অভাব অনটন ঘটত না মোটামুটি তাদের দিন ভালোই চলতো আর সেখানে যুদ্ধ বিগ্রহ রক্তপাত ঘটেনি এই ঘরের কারণে কি যে মানুষ হত্যা তো দূরের কথা সেখানকার সাধারণ যে পশু পাখিগুলো আছে হালাল কবুতর ইত্যাদি ন্যাচারাল যেগুলো আছে এগুলা ধরে শিকার করা যাবে না জবাই করা যাবে না তবে কেউ যদি নিজের হাঁস মুরগি পালন করেন সেগুলা তার রাইট আছে কিন্তু যদি বুনোগুলো থাকে বুনো হাঁস বুনো মুরগি ন্যাচারালি যেগুলো হয় মানুষ যেগুলাকে লালন পালন করেনি এই ন্যাচারালগুলোকে স্বীকার করা যাবে না তাদের নিরাপত্তা দিতে হবে হালাল পাখি যেগুলো আছে ওগুলা ধরে খাওয়া যাবে না এমন কি। ওই বাসাটাকে ঘরের ওখানে ওটাকে তারা সরাবে না রেখে দিবে তার এ নিরাপত্তা আছে কারণ অমন দা খালাহুকানা যে এখানে ঢুকবে তাকে নিরাপত্তা দিতে হবে পাখিরও নিরাপত্তা আছে পশুরও নিরাপত্তা আছে শুধুমাত্র ওই জানোয়ারগুলো যেগুলো ক্ষতিকর সাপ বিচ্ছু অথবা এরকম হায়না নেওয়ার প্রাণী যদি থাকে সেগুলো হত্যা করা যাবে সকল প্রাণী নিরাপত্তা থাকবে যেগুলো হিংস্র নয় অসরমাত্রে সাজা রে হাড়া হাসি সেহা এমনকি ন্যাচারালি জমে ওঠা বুনো ঘাসপালা গাছ যেগুলো গড়ে উঠে যে মানুষ যেগুলো চাষবাস করে তৈরি করেনি এগুলো যাবে যাবে না। না করা এগুলো দিতে হবে। তবে হ্যাঁ কারো বাড়ির ভিতরে যেগুলো উঠে তার বাড়ির নিজের এরিয়ার ভিতরে এগুলো ঠিক আছে কিন্তু যেগুলো এরকম আপনার জায়গা যেগুলো তার কারো কোনো দখলে নেই যেগুলো এমনি ন্যাচারালি হয়ে আছে এই ন্যাচারাল জিনিস উপরে তারা এগুলো রেখে দিতে হবে এই ব্যাপারে বোখারি এবং মুসলমান হাদিস যে নিরাপত্তা আল্লাহ শহরকে দিয়েছেন এসেছে আব্বাস বলেন হলো বিজয় করার পরে নবী করিম একটা ভাষণ দিলেন কি বললেন সেখানে এখন থেকে আর হিজরত করা লাগবে না মক্কা আমাদের আন্ডারে চলে এসেছে আর মোদিনা হিজরত করে যাওয়া লাগবে না শেষ কিন্তু কোন সময় যদি জেহাদের ডাক আসে জেহাদ এবং হিজরত করার প্রয়োজন দেখা দিলে নিয়ত থাকুক কিন্তু হিজরত করার পালা ছিল সেটা শেষ হয়ে গেল তুমফান তোমাদের ডাক আসে আল্লাহদ্দিনের জন্য বেরিয়ে যেতে তার জন্য তৈরি থাক বলেছে হাদাল আল্লাহ নলে যে আছে সেদিন থেকে আল্লাহ এই ঘরের এবং যে হারাম এরিয়া বলেছি প্রায় কয়েক বর্গ মাইল এরিয়া এবং সেটা শুরু হয় কোন জায়গা থেকে আমরা যখন জেদ্দা থেকে নেমে মক্কা স্বরূপের দিকে যাই আপনার দেখবেন এবারে একটা পিরিয়ার মত আছে লেখা আছে বেদায়াতুল হারাম বিগিনিং অফ হারাম সম্ভবত বেশ কয়েক মাইল মক্কা তখন দূরে আছে আট মাইল না আরো বেশি এদিকে এটা ওই দিকে যা আরানা আর দিকে মসজিদে তা নিয়ে মসজিদে আয়েসা এই এই এরিয়া মক্কা শহরের বাইরে বেশ কিছু এরিয়া সহ গোটা মক্কা শহর এটা হল হারাম এই এরিয়ার মধ্যে এই সমস্ত নিরাপত্তা থাকবে মানুষ প্রাণী পশু পাখি এবং গাছপালা ঘাস এদেরও নিরাপত্তা দিতে হবে তারপরে তিনি বললেন যে আল্লাহ তালা হারাম করে দিয়েছেন আল্লাহর হরুমতের কারণে এখন হারাম মানে আমরা মনে করছি খারাপ হারাম মানে পবিত্র থেকে এসেছে অনেকে বুঝি না বুঝলাম না কিছু খারাপ জিনিস হলো হারাম ওই আল্লাহর ঘরের নামও হারাম হয় কেমনি তো আল্লাহর ঘর পবিত্র তার পবিত্রতা রক্ষা করতে লঙ্ঘন করা যায় না ঠিক তেমনি মদ খাওয়া হারাম শুকুর খাওয়া হারামী আমার আগে কাউকে এই জায়গার মধ্যে লড়াই করার পারমিশন দেওয়া হয়নি আতিমিনাহার আর আমার জন্য হালাল নয় শুধু একদিনের একটি অংশকে আল্লাহ আমার জন্য হালাল করে দিয়েছিলেন আর আমার জন্য এর আগে পরে ঘোষণা করা আমার জন্য শুধু একটি দিনের কিছু অংশের জন্য সেই ফতে মাক্কার দিন যে তিনি মক্কা এসে ঢুকবেন যদি আরবে মক্কার লোকেরা বাধা দিত লড়াই করার প্রয়োজন হয়তো তাহলে তিনি লড়াই করা এলাউড ছিলেন কিন্তু তিনি জানেন আল্লাহ পারমিশন দিয়েছেন তবে তিনি এটা বুঝেন যে এখানে রক্ত পাত তা আল্লাহ পছন্দ নিয়ে নয় তাতে যুদ্ধ না হয় তিনি তার জন্য অনেক পলিসি করলেন কি পলিসি করলেন মোদিনা থেকে সাহাবিদেরকে শুধু বললেন তোমরা রেডি হও একটু কাজ আছে এক দিকে যাওয়া লাগবে অন্য সময় বলেন বদরে যাবো ওভদে যাবো খন্দ যুদ্ধ আছে কিন্তু এবারে কিছুই বলেন না কোথায় যাবেন কোন দিকে যাবেন কেন বলেন না মেইনলি যদি তিনি বলেন আর জানে খবর মক্কার গোয়েন্দাদের মাধ্যমে পাশ হয়ে যায় তাহলে তারা ওনাকে বাধা দেওয়ার জন্য যুদ্ধ করবে যুদ্ধ হলে রক্তপাত হবে তিনি সেটা চান না আর আল্লাহ তারা ওনাকে দেবেন উনি আশা পেয়েছেন কেমনি আশা পেয়েছেন সুরাল ফাঁর মধ্যে আছে ইন্না ফা তলাকা ফাথনা আমি আপনাকে মহান বিজয় দান করবো করে ফেলেছি সিদ্ধান্ত হয়ে আছে তিনি বুঝতে পেরেছেন মক্কা বিজয় হয়ে যাবে তবে যেন যুদ্ধ না হয় একটি লোকের জন্য প্রাণ না যায় তিনি সেজন্য জানতে দিলেন না গোপনে তাই হয়েছে যুদ্ধ করতে হয়নি আলহামদুলিল্লাহ এক সাহেব হাত আবিবার তার কাহিনী আপনারা শুনেছেন তিনি গোপনে চিঠি দিয়ে ফেলেছিলেন আল্লাহ তালা সে খবর দিয়ে দিয়েছিলেন জিব্রাইল আলসানের মাধ্যমে সেই তিনি এক মহিলাকে দিয়ে খবর পাঠিয়েছিলেন চিঠি এটা লিখে তাকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে মক্কা লোকদের কাছে খবর যায়নি যেতে পারেনি রক্তপাত হয়নি মানে যেগুলো আছে এগুলোকে কেটে ফেলা যাবে না এখানকার ন্যাচারাল শিকার গুলোকে শিকারী গুলোকে শিকার করা যাবে না বলাই ইতুলুকা তাহু ইল্লা মানা আরফাহা আর মক্কায় কোনো জিনিস হারানো জিনিস পাওয়া গেলে নেওয়া ঠিক হবে না হারানো জিনিস ওখানে পড়ে থাক তবে কেউ যদি হয় এই যে অমুক মালিকের তাকে চিনি তাকে দিতে চাই তাহলে ঠিক আছে তাকে দেবে এই কুড়িয়ে নেবে অথবা কুড়িয়ে নিয়ে তার মালিককে খোঁজ করার জন্য সে নিয়েছে তাহলে তার উঠানো জায়গ আছে এখন মক্কা শরীফে একটা একটা জায়গা আছে অফিস আছে এখানে লস্ট অ্যান্ড ফাউন্ড রিপোর্ট করার জায়গা হারানো কিছু গেলে সেটা রিপোর্ট করার জায়গা সেখানে আছে ওখানে জমা দেওয়ার জন্য কেউ যদি যায় তাহলে এটা নিতে পারে তা না হলে নিজের ব্যবহারের জন্য কোনো হারানো জিনিস নেওয়া যাবে না এই জন্য ওলা বলেন আপনি যখন তা করতে যান আপনার স্যান্ডেল হারিয়ে যায় রেখে গেছেন এক জায়গায় হারিয়ে গেছে জুতা রেখে গেছেন হারিয়ে গেছে এখন কি করবেন তো লোকেরা বলে যে অনেকগুলো পড়ে আসে একজোড়া নিয়ে নেই এটা এই হাদিসের দৃষ্টিতে নেওয়া ঠিক নয় যারা মাসালা বুঝেন তারা খালি পায়ে চলে আসে দোকান পর্যন্ত যান এরপরে কিনে তারপরে হোটেলে যান ওখান থেকে নেবেন না ওখানকে হারা জিনিস কুড়ানো ঠিক নয় আপনার ব্যবহারের জন্য যদি মালিককে খোঁজার জন্য অফিসে জমা দেন বা মালিককে খুঁজে বেরিয়ে করেন তাহলে এখান থেকে যায় যাচ্ছে ওখানকার ন্যাচারালি উৎপন্ন হওয়া ঘাসগুলোও রেখে দিতে হবে ওই জায়গায় পরে থাকবে তখন আব্বাসরা দেওয়ালা আনহু উনি কে ভাতিদাকে মনে করেছে ভাতিদা ভাতিদা বলেন কি বলেছেন ঘাসটা একটু এলাও করা যায় কিনা দেখেন বিয়ুতিহীম এদ খার হচ্ছে একরকমের লম্বা ঘাস যেটা আমাদের দেশে সন চিন নাকি আর এটার কোন অন্য নাম আছে সন সন জাতীয় জিনিস এই এই এই জিনিস অথবা কাশবন আছে কাশ কাশবন বলে এই জাতীয় জিনিস একটু লম্বা এগুলো দিয়ে মক্কার লোকেরা ঘরের সাউনি বানায় বেড়া বানায় তখন তিনি বললেন যে এই আর আসুর এইটা যদি অ্যালাউ না করা যায় তাহলে তো মানুষ মক্কার মানুষ মুসিবতে পড়ে যাবে লেকাই নিহিমিম তাদের ঘর বাড়ি এদ খারের পারমিশন হয়ে গেল এদ খার ঘাসটা কাটা যাবে হাদিস আরেকটা হাদিস এসেছে সিমিরার লাইনে কা আমার কান শুনেছে নিজ কান গিয়ে শুনেছি কালবি আমার অন্তর ভালো করে লক্ষ্য করে শুনেছে ও আফসার আইয়া আমার দুই চোখ দেখেছে হি না তাকাল্লামি যখন নবী করিমাল তিনি ভাষণের শুরুতে আল্লাহর প্রশংসা করলেন ও আফনা আলহি সানা করলেন সে মক্কা আল্লাহ বললেন ইন মক্কা হার্ল আল্লাহকে হারাম করে দিয়েছেন হারম হানাস এটা মানুষের কোন সিদ্ধান্তের হারাম নয় আল্লাহ আল্লাহ এবং তার জন্য জাল পাতা পালা কান্ড কাটবে এটাও জায়েজ নাইন আহাদসুল ইসাল আহাদ চেষ্টা করে আর বলে আল্লাহ নবী তো যুদ্ধ করেছিলেন এই দলিল নিয়ে আসে তাহলে তোমরা তাকে বলো যে আল্লাহ তার নবীকে পারমিশন দিয়েছেন তোমাদেরকে পারমিশন দেননি ওয়া ইনামা উদিন আলী ফিহাহার আরো বলেন আমাকে দিনের একটি এখন থেকে কেমত অবধি হারাম করে দেওয়া হলো পুনর্বার ফাল ইবালে শাহিদ আল গাইব যারা এখানে উপস্থিত আছো যারা এখানে উপস্থিত নেই তাদেরকে মেসেজটা পৌঁছিয়ে দিবা আমরা কি উপস্থিত ছিলাম আমরাও গায়েব আমাদের কাছে এই মেসেজ পৌঁছে দেওয়ার জন্য তিনি সাহাবিদেরকে দায়িত্ব দিয়েছেন আর তারা এই খবর আমাদেরকে দিয়েছেন আর মক্কা ইল্লাহ আল্লাহর জন্য আল্লাহর জন্য এই জমিনের মধ্যে সবচেয়ে উত্তম টুকরা তিনি যখন এই মক্কা ছেড়ে চলে যাচ্ছিলেন মদিনায় হিজরতের সময় ওনার কাছে কেমন লেগেছিল চোখে পানি চলে আসলে মক্কাকে যখন ছেড়ে চলে যাচ্ছেন আবু বাকে আছেন তিনি শুনছেন হারুরা নামে যে শহরটা ছিল রাতের অন্ধকারে পৌঁছার পরে সময় শহরের সীমানা প্রায় শেষ হয়ে গেছে তখন তিনি মক্কা দিকে তাকিয়ে বিদায় ভাষণ দিলেন মক্কা লক্ষ্য করে কি বললেন অল্লা হে ইন্নাকে আমি জানি তুমি আল্লাহর জমিনের শ্রেষ্ঠ টুকরা টুকুন ও আল্লাহর কাছে এই জমিনের সবচেয়ে প্রিয়তম টুকরা আমাকে যদি জোর করে বের না করে দেওয়া হতো তাহলে আমি এখান থেকে বের হতাম না আমার প্রাণের উপরে আঘাত এসেছে আমি চলে যেতে বাধ্য হয়েছি কিন্তু তোমাকে ছেড়ে দিতে আমার কষ্ট হচ্ছে অমন দেখাল হু কান আমার আরেকটি অর্থ আছে আমি অনেক সময় হজ আলিমে বলেছি যে এখানে যে ঢুকবে তার নিরাপত্তা আরো আরো একটা দিক আছে হাজিরা সেখানে গেলে হারিয়ে যায় অনেক সময় কেউ কেউ হারিয়ে গেলে লোকেরা খুব পরেশান হওয়ার দরকার নেই একটু সবর করেন আজকে না পাওয়া কালকে পাবেন কালকে না পাওয়া গেলে পরশু পাওয়া যাবে আর যে যেখানে আছে সবাই নিরাপত্তায় থাকবে আমি একজাম্পল দিয়েছি হজরত আলিমে অনেকে শুনেছেন অনেকে মিস করেছেন তা আবার আমি রিপিট করি আমি আমি যখন সেখানে গেলাম নিউ মুসলিমকে নিয়ে তা প্রথম তাও নিউ মুসলিম হারিয়ে গেল মাত্র চার মাস হয়েছে বেসারা ইসাম কবুল করেছে এখন মকায় গেল হারিয়ে আমি কি করি বড় চিন্তায় পরে গেলাম প্রত্যেক দিন এসে খোঁজাখজি করি ওদের যেখানে হারানো রিপোর্ট থাকে সেখানে রিপোর্ট করি তে একজন ভালো আলেম আরবি সৌদি একজন আলেম আমাকে বললেন এত পেরেশন হবেন না পড়েন নাই ওমন তাহালাহু কানা আমেনা যে এখানে ঢুকবে সে নিরাপত্তা পেয়ে যাবে আপনি দেখবেন সে ঠিকই আছে কোনো চিন্তা করবে না খুব ভালো মেহমানদারি আসে দেখবেন আমি তাকে তিন দিন না চার দিন পরে তারা আমাকে ফোন করে খবর দিল যে লোক পাওয়া গেছে আসো অমুক জায়গায় আছে। ওখানে গিয়ে দেখি সোভা মানে তাকে এত সুন্দর মেহমানদারি করে রাখছে সে বলে এখান থেকে বাইরে গেছে আপনাদের খোঁজাখোজি করি পাই না আমি এরকম করে দাঁড়িয়ে আছি আমাকে একজন ভাই বললেন যে কি খবর আপনার এরকম করে দাঁড়িয়ে আছেন কেন সেও বিলাপ থেকে সে যে আমার এই অবস্থা বলে কোন চিন্তা করছে নামাজ পড়তে নিয়ে আসছে নিয়ে যাচ্ছে আমি দেখলাম কি সুন্দর আরামসে ছিল আমি শুধু পেরে ছিলাম তা আমি প্রমাণ পেয়ে গেলাম আমার দেখালু কেনা আমি না সে এখানে যে নিরাপত্তা পেয়ে যাবে এইজন্য সিস্টাররা অনেক সময় হারিয়ে যেতে পারেন হয়তো বা পারে কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ তারা দেখবেন যে আপনার ব্যবস্থা করে দিয়েছেন আমাদের সময় শেষ হয়ে গেল আমরা এই আয়াতটা শেষ করতে পারলাম না